الن أَو حَنَ إلَكَكَمَاأَ حَن إِ نُح وََّبينَ مِ بَ وَأَ حَن إ عِبَضهم وَإسماعين وَإسحافَ وَيَعقُوبَ وَْأَسدطِ وَعسَ وَأَوبَ وَيونُوس وَيون سَهونَ ذين داووا جذبرا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لالا يكون لي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 তাদের আল্লাহাল ফেরআনের বাড়িতে ফেরআনের প্রাসাদে বড় করে তুলছিলেন আল্লাহ সেই অবস্থা বর্ণনা করে আমাদেরকে বলছেন যখন মুসা যৌবনে পদার্পন করলেন এবং পরিণত বয়স্ক হয়ে গেলেন আর তাই না ইলমা তখন আমি তাকে হুকুম প্রজ্ঞা এবং ইলম জ্ঞান দান করলাম বলছেন এভাবেই আমি সৎকর্মীদেরকে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 যখন আমরা সাইদিনা ইউসুফ আলাহিসাল্লামের কাহিনী আলোচনা করেছি ইউসুফ আলহিস্লাম তিনি যখন বড় হচ্ছিলেন মিশরেরই আজিজের গৃহে আল্লাহ তাল্লাহ সেখানেও এই দুইটি বিষয়ের কথা উল্লেখ করেছেন ইউসুফ আলাইসাল্লাম কিংবা আল্লাহামতাল প্রজ্ঞা দান করেছেন ইলম দান করেছেন সুতরাং ইলম এবং প্রজ্ঞা এই দুইটি হচ্ছে এমন দুটি বিষয় যার মাধ্যমে আল্লাহ সুমতালা তার সমস্ত নবীদের ব্যক্তিত্বকে বিকশিত করেছেন মানসিকতাকে পরিপূর্ণ করেছেন শুধুমাত্র ইল নয় শুধুমাত্র হুকম নয় উভয় বিষয়ের সমন্বয়ে আল্লাহাল সাইদিনা মুসা আলাহামের ব্যক্তিত্ব সাল্লামের মানসিক অবস্থার তার শারীরিক গঠন কেমন ছিল আল্লাহ রাসুলামের দৈহিক গঠনের বর্ণনা দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ তিনি বলেছেন মূস তিনি ছিলেন সুঠাম দেহের অধিকারী শক্তিশালী একজন ব্যক্তি রাসুল্লাহ তিনি বলেছেন মূস ছিলেন গারো বর্ণের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 কিংবা হতে পারে সন্ধ্যার পরে রাতের বেলা আল্লাহ তিনি সব থেকে ভালো জানেন কিন্তু মোট কথা হচ্ছে সেই সময়ে রাস্তাঘাট ফাঁকা ছিল কোনো মানুষজন ছিল না। কোনলেন একটি স্থানে দুইজন ব্যক্তি একে অপরের সাথে কলহে লিপ্ত এবং একজন ব্যক্তি অপর ব্যক্তিকে প্রহার করছে মোসা আলু সাল্লাম আমরা যখন তার ব্যক্তিত্ব সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো সামনের দিকে যত আলোচনা হবে আমরা দেখতে পাবো মুহস আলা সাল্লামের ব্যক্তিত্বটাই ছিল এমন তিনি যদি দেখতেন কোথাও কোন অন্যায় ঘটছে তাহলে সেটাকে সমাধান করার চেষ্টা করতেন কোনো জুলুম দেখে সেটাকে করে দেওয়া এটা মোসলামের ব্যক্তিত্ব ছিল না তিনি সমাধান তিনিস আল্লাহ সাল্লাম সেই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলেন সেখানে যাওয়ার পর তিনি দেখতে পেলেন দুই ব্যক্তিকে লড়াইরত অবস্থায় যাদের একজন ছিল তার নিজের দলের অর্থাৎ বনি সাহিল গোত্রের একজন ব্যক্তি এবং অপর ব্যক্তি যে সে ছিল মিশরীয় কৃপ্তি ফেরাউনের লোক এরপর যেই ব্যক্তি মৌসা আলাহ সাল্লামের নিজের গোত্রে ছিল বনিসের ব্যক্তিটি সেই ব্যক্তি মৌসা আলাহ্লামের কাছে মিশরীয় ব্যক্তির বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করল মোসা আলাহ সাল্লাম বিষয়টি নিষ্পত্তি করার জন্য সেই মিশরীয় ব্যক্তিকে হাত দিয়ে আঘাত করলেন তাকে থামিয়ে দিলেন তাকে থামিয়ে দেওয়া ছিল উদ্দেশ্য মোসা আলাহিসাল্লাম তাকে ঘুষি মারলেন কিন্তু সুহান আল্লাহ সামান্য ঘুষির আঘাতেই সেই মিশরীয় ব্যক্তি সেখানে মৃত্যুকরণ করল হত্যা করা মোসা আলাহামের উদ্দেশ্য ছিল না মোসা আলাহিসাম সেখানে গিয়েছেন বিষয়টা নিষ্পত্তি করার জন্য এবং মিশরীয় ব্যক্তি বনিস অন্যায় ভাবে প্রহার করছিল সেটাকে মোসা করলেন। কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ সেই মিশরীয় ব্যক্তির ডাকদীরে যা নির্ধারণ করে রেখেছিলেন সেটাই সে উপস্থিত হল তার সময় শেষ হয়ে আসলো সামান্য ঘুষির আঘাতে সে মৃত্যুকরণ করলো এবং সুহান আল্লাহ আমরা কোরআনেও দেখতে পাই আল্লাহ সুহামতাল্লাহ এই অবস্থা বর্ণনা করে আমাদেরকে বলছেন হওয়া কাজা তাকে ঘুষি মারলেন এবং এতেই তার বলতে পারতেন যে মুসা তাকে হত্যা করল কিন্তু আলা সুহম্ম তা বলেননি কারণ হত্যা করা মুসা উদ্দেশ্য ছিল না মুসা আলাহ সাল্লাম এক অনিচ্ছাকৃত দুর্ঘটনার শিকার হলেন পরিস্থিতির শিকার হয়ে গেলেন আমরা আগেই বলেছি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 قَالَ رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَاغْفَرَ لَهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ قَالَ رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فغَفَرَ لَهُ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 قال رب بما انعت علي, علي فلن اكون ظاهرا للمجرمين قال الرب بما انعت علي فلن أكون ظاهرا للمجرمين হে আমার রব হে আমার মালিক আপনি আমার উপরে যে নিয়ামত দান করেছেন অনুগ্রহ করেছেন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 তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি মিশরীয় ব্যক্তিটিকে উদ্দেশ্য করে মোসা এই বলেছিলেন মুসা বললেন তুমি তো একজন প্রকাশ্য ঝামেলাবাজ ব্যক্তি ব্যক্তি এবং জন্য। এই বিষয়টিকে সমাধান করার জন্য মোসা্লাম সেদিকে যাচ্ছিলেন এখন সেই বনি ব্যক্তিটি তার নিচু মন মানসিকতার কারণে এবং কাপুরুষতার কারণে সে ধরে নিল হয়তো মুসা তাকেই আঘাত করার জন্য আসছে অথচ মুসা যাচ্ছিলেন মিশরীয় ব্যক্তিকে থামিয়ে দেওয়ার জন্য তার এই নিচু মন কারণে সে ধরে নিল যে নিশ্চয় ব্যক্তি আমাকে সাহায্য করবে না গতকালকে মুসা আমাকে সাহায্য করেছে করার পরেছে এর মধ্যে মুসা্লাম যখন বললেন তুমি একজন প্রকাশ্য পথভৃষ্ট ব্যক্তি তুমি একজন ঝামেলা বাজ লোক সেই সেই বন ইসাইলী ব্যক্তিটি ধরেই নিল যে মুসা আজকে তাকে সাহায্য করবে না বরং তাকেই বিরত করার জন্য ছুটে আসছে আগসলেন কলয় মুী তুতুল কম কত সমী দুি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 এই ঘটনা আগ পর্যন্ত কেউ জানত না কে সেই মিশরীয় ব্যক্তিকে হত্যা করেছে কিন্তু প্রকাশে সকাল বেলায় যখন রাস্তাঘাটে লোকজন জনসমাবেশ সেখানে ব্যক্তিটি সবার সামনে প্রকাশ করে দিল মোসা হত্যের সেই ব্যক্তি যে গতকালকে মিশরীয় ব্যক্তিকে হত্যা করেছিল এবং সেখানে উপস্থিত মিশরীয় ব্যক্তিটিও এই খবর শুনে ফেলল মুহূর্তের মধ্যে এই ঘটনার চারদিকে ব্রেকিং নিউজ হিসাবে বড় ঘটনা বড় খবর হিসাবে চারিদিকে ছড়িয়ে পড়ল কারণ এটা সাধারণ কোনো হত্যাকাণ্ড হিসেবে কেউ বিবেচনা করছিল না সবাই বিবেচনা করছিল এভাবে যে একজন মিশরীয় ব্যক্তি নিহত হয়েছে একজন বনিসাইলী ব্যক্তির হাতে উল্লেখ্য আমরা আলোচনায় উল্লেখ করেছি তৎকালীন সমাজ ব্যবস্থায় মিশরে বনিসাইলীরা ছিল সব থেকে নিচু শ্রেণী দাস শ্রেণী তাদের সাথে দাস দাসীর মতো আচরণ করা হতো অপরদিকে মিশরীয়রা কীপ্তিরা ফেরাউনের লোকজন তারা ছিল সব থেকে উঁচু এলিট শ্রেণী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 বিষয়টাকে আমরা অনেকটা এভাবে বুঝতে পারি আমাদের দেশে আমরা দেখে থাকি অনেক সময় অনেকক্ষণ খারাপ হয় রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে এখানে সেখানে লাশ থাকে। লাশে থাকুক মামলাও নেওয়া হয় না অনেক সময় কিন্তু কি হয় যদি একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি মারা যায় তখন সমস্ত রাষ্ট্র নড়ে চড়ে বসে যেভাবেই হোক হত্যাকারীকে শনাক্ত করতে হবে ধরতে হবে একদিকে রাষ্ট্র নিজে অসংখ্য হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে রাষ্ট্রীয় কারণে বিভিন্ন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সেগুলো কোন বিচার হয় না কিন্তু যখনই রাজনৈতিক ইস্যুর কারণে পলিটিক্যালি গুরুত্বপূর্ণ কোন বিষয় পাওয়া যাবে তখন সমস্ত রাষ্ট্র নড়েজরে বসে যেভাবেই হোক হত্যাকারীকে চিহ্নিত করে শাস্তি প্রদান করতে হবে যেন তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে খুবই তৎপর একদিকে আমরা দেখতে পাই পেরাউন সে প্রতি বছরে অসংখ্য শিশু সন্তানদেরকে পুত্র সন্তানদেরকে জবাই করেছে নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য এগুলো তাদের সমাজে কোনো অপরাধ ছিল না ফেরাউনের সমাজ ব্যবস্থায় এগুলো ছিল গ্রহণযোগ্য এগুলোর কোনো বিচার করাও তারা দরকার মনে করেনি অপরদিকে অনিচ্ছকৃতভাবে দুর্ঘটনার শিকার হয়ে এক ব্যক্তি মোসা আলা হাতে মৃত্যুবরণ করলো সেটাকে তারা শাস্তি দেওয়ার জন্য নড়ে চড়ে বসল অপরদিকে মহাসিরগঞ্জ তারা উল্লেখ করেছেন মোসা আলা যখন বড় হয়ে উঠলেন তারা ইতিমধ্যে প্রাসাদের লোকজন এবং ফেরাউনের সাথীরা তারা জেনে গেল এই মৌসা সে বনি ইসরাদের মধ্যে একজন ব্যক্তি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 কাজেই ফেরাউন কিংবা মিশরীয়দের চোখে ফেরাউনের মন্ত্রী পরিষদ কারোর চোখেই কখনো প্রিয় কোনো ব্যক্তি ছিলেন না তারা তাকে ঘৃণার চোখেই দেখত বনীসরা একজন সদস্য এই পরিযায় তাদের কাছে সব বড় বিষয় ছিল এতদিন তারা সেই সুযোগ খুদি এসেছে কিভাবে মূসাকে স্বাস্থ্য করা যায় কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় তাদের এতদিনের দীর্ঘ প্রতীক্ষা একটা সুযোগ এবার তারা পেয়ে গেছে কাজে ফেরাউন তার মন্ত্রিপরিষদ তারা গোপন বৈঠক করল সিদ্ধান্ত গ্রহণ করল হবে। কিন্তু আল্লাহ তিনি যদি চান তার কোনো বান্দাকে উদ্ধার করবেন তিনি করতে সক্ষম। সেই গোপন বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্য থেকে আল্লাহ সুহাম্মালা একজনের অন্তরকে মুসার দিকে ঝুঁকিয়ে দিলেন কুরআনে আল্লাহ সুহাম তাল্লাহ সেই বিষয়টি আমাদের সামনে বর্ণনা করে বলছেন একজন ব্যক্তি মুসাকে এক সংবাদ দেওয়ার জন্য শহরের এক প্রান্ত থেকে দৌড়ে ছুটে আসলো এবং ছুটে এসে সে মুসাকে বলল আল্লাহতালা বলছেন হে মুসা রাজ্যের পারিশদবর্গ তোমাকে হত্যার পরামর্শ করছে পাকরুজ ইন্নি লাকা মিনান্নিহীন তুমি বের হয়ে যাও আমি তোমার হিতাকাঙ্ক্ষী আমি তোমার ভালো চাই সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সেই ঘটনা যেই ঘটনার কারণে আল্লাহ হিজরত করতে বাধ্য হলেন এবং তিনি মিশর ছেড়ে অন্যত্র যেতে হলেন আমরা দেখতে পাচ্ছি এতদিন মুসা আল্লাহ সাল্লাম তিনি ফেরাউনের বাড়িতে ফেরাউনের প্রাসাদে রাজপুত্র হিসেবে বড় হয়েছেন কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন দিকে মোর নিয়েছে তাকে মিশর ছেড়ে বের হতে হবে অন্যথায় ফেরাউনের লোক এসে তাকে হত্যা করবে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 মহসাল আল্লাহ সাল্লাম গতকালকে তার উপকার করেছিলেন আজকে সে তার অপকার করলো তাকে সবার কাছে ধরিয়ে দিল চিহ্নিত করে দিল উপকারীর অপকার করা এবং গতকালকের যে গোপন বিষয় একমাত্র বনিস সাইলের এই ব্যক্তি সে বিষয়টা জানতো সেটাকে প্রকাশ্যে বেলায় সবার সামনে প্রকাশ করে দিয়ে সে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতার পরিচয় দিল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 মানসিকতা এই ঘটনাটি আমাদেরকে এমন একটা সমাজ সম্পর্কে এমন একটা সমাজের সদস্যদের সম্পর্কে ধারণা প্রদান করে যে সমাজ দীর্ঘদিন ধরে অবমাননা এবং জুলুমের মধ্যে বসবাস করেছে অত্যাচার নিপীড়ন জুলুম এগুলো দেখে তার অভ্যস্ত হয়ে গেছে তাদের অন্তরে দাসত্ব প্রবেশ করেছে এবং প্রতিবাদ করাকে তার অস্বাভাবিক বিষয় বলে ধরে নিয়েছে দীর্ঘদিন ধরে যেই সমাজ জুলুম এবং অবমাননার মধ্যে থাকে তারা প্রতিবাদ করতে অনভ্যস্ত এবং দুলুনের সাথে অভ্যস্ত এর ফলে তাদের চরিত্রে যে বৈশিষ্ট্য স্থান দখল করে নেয় তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদের ব্যক্তিত্ব বলতে কিছু থাকে না তারা দুর্বল ব্যক্তিত্বের অধিকারী হয়ে পড়ে এখন দুর্বল ব্যক্তিত্ব কি জিনিস। এটাকে বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে শক্তিশালী ব্যক্তিত্ব কি জিনিস আপনার নিজস্ব বিশ্বাস আপনি যেটাকে আপনার নিজস্ব বিশ্বাস আপনি যে বিষয়কে সঠিক বলে মনে করেন নিজস্ব আদর্শের উপরে অটল থাকা দৃঢ় থাকা এটাই হচ্ছে শক্তিশালী ব্যক্তিত্ব হতে পারে আপনি হয়তো জাহিলিয়াত কিন্তু আপনি সেই জাহিলিয়াতের আপনি ধরে নিয়েছেন সেই সঠিক। যদি শক্ত থাকে তাহলে আপনি জাহিলিয়াত অনুসরণ করবেন এই জন্যই আমাদের একটি ভাই আল্লাহ রহুস আল্লাহাম তিনি বলেছেন যে ব্যক্তি জাহিলিয়াতে উত্তম সে ইসলামে উত্তম হবে যদি সে এই দিনকে বুঝতে পারে এখন যে ব্যক্তি জাহিলিয়াতে উত্তম সে কিভাবে ইসলামে উত্তম হতে পারে উত্তম হতে পারে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 सुविधा पावर खुद नीचू साथ ही मूसा के शत्रु दिल्ली प्रयोजन नहीं बांगला भाषा बना जेदि बिस्टिंग से दिखे छापाधरा लक्ष्य कर देखते बाबू नतून प्रजन्म नतून प्रजन्म सदस्य मध्य সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারা এটাই হচ্ছে আধুনিকতা এটাই হচ্ছে স্মার্টনেস হোয়েন ইন রোম ডু এজ রোমান রোম দেশে যাবে রোমানদের মতো আচরণ করো যার কারণে আমরা দেখতে পাই এই সমস্ত মানুষেরা -फोल, जुलूम अत्याचार कर प्रथम अत्याचार क्यों दीर्घद टीके आर कारण हम सबा तीजे के लिए चिंता कर निर्तित जो निपीड़ित क्या चिंता करा सब समाज कर फलाफल हिसाब से जुलूम शासन केवल दीर्घायित जर कारण देखते बनी इसराइल व्यक्ति निर्लज्ज आचरण कारण से हमसे अवमाननार शिकार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 আজকেও আমরা দেখতে পাই এই জুলুম অত্যাচারে নিষ্পেষিত হওয়ার কারণে দীর্ঘদিন ধরে মুসলিম থাকি যেন এই প্রতিবাদের কারণে জালিমের ঘুম ভেঙে না যায় তার জন্য বিরক্তির কারণ না হয় আমরা প্রটেস্ট করি কিন্তু পিসফুল প্রটেস্ট যার কোনো ফলাফল নেই যার নেই ফলে আমরা শান্তিতে জ্বলে মরছি ফেরাউনের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 मुसाला दीर्घ पथे सफर संगीत छा गाइडा पद देखा खाद्य सहयोगी मिसर थे बेरपद स्थानी पोचान जो ताके ठीक कत दूर पथ हाटते यको अनिश्चयतार मध्य मोसा अलाम पथ चलते चलते एक स्थानी गलें যে স্থানটির নাম ছিল মাদিয়ান কিন্তু মূসা আল্লাহ তিনি জানেন না এটা কি মিশরের এটা কি ফেরাউনের মধ্যে নাকি এর বাইরে কিছু কিছু বর্ণনা এসেছে সাহিদা মুসা আলাহ সাল্লাম ক্রমাগত সাত রাত এবং আট দিন হেঁটে চললেন যতক্ষণ না পর্যন্ত তিনি সেই কুয়োর ধারে এসে উপস্থিত হলেন এবং সেখানে তিনি কি দেখতে পেলেন আল্লাহ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 মা আপনাদের কি ব্যাপার তারা বললেন আমরা আমাদের জন্তুদেরকে পানি পান তাদের জন্তুদেরকে নিয়ে সরে যাচ্ছে এবং আমাদের পিতা ও আবু না সাক্ষণ এবং আমাদের পিতা খুবই বৃদ্ধ ব্যক্তি সাইজরা মোসা তিনি নিজে জীবনের ঝুঁকি নিয়ে প্রচন্ড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 দীর্ঘ পদ চলে তার পায়ের চামড়া পর্যন্ত ছিলে গেছে কাউকে সাহায্য করার উপযুক্ত সময় এটা ছিল না কিন্তু দুর্বলকে মজলুমকে সাহায্য করার ছিল তার স্বভাব কাদিয়ে তিনি সেখানে গেলেন এবং প্রশ্ন করলেন আপনাদের কি সমস্যা এবং তারা বললেন এই লোকেরা না যাওয়া পর্যন্ত আমরা সেখান থেকে পানি নিতে পারব না কারণ সেই লোকেরা নিজেরাই পানি নেওয়ার জন্য একে অপরের সাথে ধাক্কাধাক্কি করছে ভিড় ঠেলাঠেলি করছে কাদিয়ে কোন ভদ্র মহিলার পক্ষে এই পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করে সেখান থেকে পানি গ্রহণ করা সম্ভবপর ছিল না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 চল্লিশটা কাগজের মধ্যে থেকে খুঁজে কোথায় নিজের নিজের নাম লেখা আছে কোন কাগজে সেটা পাওয়ার চেষ্টা করলো ফলাফল হিসাবে দুই মিনিটের মধ্যে সেখানে একটা ভিড় ধাক্কাধাক্কির সৃষ্টি হলো মাত্র দুই একজন তার নিজের নাম লেখা কাগজ সেখান থেকে খুঁজে পেল পরের দিন সে একই শিক্ষক আবার বললেন আজকেও আমরা গতকালকের কাজ করব। তবে একটু ভিন্নভাবে এবারেও আমরা সময় দুই মিনিটই ঠিক করব। কিন্তু যদি আমার হাতে একটা কাগজ আসে এবং আমি যদি দেখি যে সেই কাগজে আমার নাম নেই অন্য কারোর নাম লেখা আছে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 মুহস আলাহাম তিনি সেখানে উপস্থিত হয়ে দেখলেন তারা ছিল এর বিপরীত প্রত্যেকে তার নিজের কথা চিন্তা করছিল তার নিজের পশুর পালের কথা করছিল। কাজেই এই কৃত্রিম কারণে ন্যায্য সেখান থেকে থেকে বঞ্চিত হচ্ছিল বিশেষ করে সেই দুই নারী যারা দূরে দাঁড়িয়েছিলেন ফলে এই জুলুম মুসা দৃষ্টি দৃষ্টিকাণ্ড এবং এরপর মুসা আলসাল্লাম যে কাজটি করলেন সেই প্রসঙ্গে দুইটি বর্ণনা রয়েছে একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে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 এই অতিরিক্ত শারীরিক পরিশ্রম করে মৌস আলাইস্লাম একেবারে চূড়ান্ত ভাবে ক্লান্ত তার দাঁড়িয়ে থাকার মতো আর কোনো অবস্থা ছিল না কোনর ক্রমে তিনি একটি গাছের নিচে আশ্রয় গ্রহণ করলেন সেখানে গিয়ে নিজের শরীরকে ছেড়ে দিলেন শুয়ে পড়লেন ছায়ার নিচে মাটি শর্দা গ্রহণ করলেন যিনি মাত্র অল্প কয়েকদিন আগেও ছিলেন মিশরের রাজপুত্র ফেরাউনের পালকপুত্র আজকে তিনি নিঃস তার কাছে কিছু নেই চূড়ান্ত ফকির অবস্থায় এ যুত পর্যন্ত নেই এই অবস্থায় সেই গাছের নিচে শয্যা গ্রহণ করে ক্লান্ত কণ্ঠে কাতর কণ্ঠে মুসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করে বললেন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 মূসাল্লাহ সাল্লাম যখন এই দুয়া করছিলেন এই দুয়া শেষ হওয়ার আগেই আল্লাহ সাহায্য অলরেডি তার দিকে রওনা হয়ে গেছে দুয়া তখন শেষ হয়নি কিন্তু এর মধ্যে আল্লাহ সেখানে মুসার জন্য সাহায্যকে পাঠিয়ে দিয়েছেন সেই গাছের নিচে সেই দুই নারীর একজন এসে মোসা আল্লাহ সাল্লামকে ডাকলেন এবং তিনি মূসা আলাহিসাল্লামের কাছে এসে বললেন আল্লাহ সুমতাল্লাহ কুরআনে বর্ণনা করে আমাদেরকে বলছেন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 তার বিনিময়ে আপনাকে পুরস্কার প্রদান করা হবে সেই নারী কিভাবে মূসাল্লাহামের কাছে এসেছিলেন আল্লাহাম সেই করে বলেছেন তিনি হাঁটছিলেন হায়ার সাথে লজ্জার সাথে লজ্জাশীলতার সাথে হেঁটে মুসাল্লাহ সাল্লামের কাছে এসে তিনি বললেন আমাদের পিতা আপনাকে ডাকছেন আল্লাহ সুবাহ তাল্লাহ বলছেন আলাহ ইস্তিহিয়া তিনি হাঁটছিলেন লজ্জাজিত পদক্ষেপে লজ্জাশীলতার সাথে সেই নারী সেখানে এসে উপস্থিত হলেন লজ্জাশীলতার সাথে এবং তিনি স্পষ্ট করে সংক্ষেপে তার বক্তব্য শেষ করলেন তিনি বললেন আমার পিতা আপনাকে ডাকছেন বিনিময় দেওয়ার জন্য যে অনুগ্রহ আপনি আমাদের পশুগুলোর প্রতি করেছেন পানি পান করিয়ে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে লজ্জাশীল আচরণের বৈশিষ্ট্য অপ্রয়োজনীয় বাক্যালাভ কথা বাড়ানো ভনিতা করা এটা লজ্জাশীল আচরণ নয় লজ্জাশীলতা হচ্ছে স্পষ্টভাবে সংক্ষেপে কথা শেষ করা অতিরিক্ত বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া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 তেমনি তাদের সেই বৃদ্ধ পিতা তিনিও উচ্চ চরিত্রে পরিচয় দিচ্ছেন দিয়ে অনুগ্রহ করেছেন তার দেওয়ার মাধ্যমে তারসারকে ডেকে পাঠিয়েছেন তারা এসে বলেছেন আমাদের সাহায্য করার জন্য আল্লাহাম সেই নারীকে অনুসরণ করলেন এবং কোন সালাফ তারা বলেছেন সাইনা মুসা আলাহাম তখন সামনে পথ হাঁটছিলেন এবং নারী ছিলেন পেছনে মোসা আল্লাহাম সেই বৃদ্ধ ব্যক্তির কাছে গিয়ে উপস্থিত হলেন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 আজকে তিনি ভিন্ন পরিস্থিতির কারণে মাদিয়ানে হিজরত করতে আসতে বাধ্য হয়েছেন তিনি সেই বৃদ্ধ ব্যক্তি কাছে গেলেন আল্লাহ মোহাম্মতাল্লাহ কুরআনে বলেছেন তিনি সে বৃদ্ধ ব্যক্তির কাছে তার সমস্ত বৃত্তান্ত খুলে বলতে লাগলেন এর পর মূসা যখন তার কাছে গেলেন বকাসা আলাই হিল কাছা আসা তিনি তার সমস্ত কেচ্ছা বা কাহিনীকে বর্ণনা করলেন এবং মূসাদামের কাহিনী বিভিন্ন ঘটনা এটা ছিল খুবই কৌতূহলী এবং আগ্রহ উদ্দীপনা সৃষ্টিকারী সে ব্যক্তি যখন সেই ঘটনাগুলো শুনলেন তিনি বললেন আমরা উল্লেখ করেছিলাম মুসা যখন মিশর থেকে বের হচ্ছিলেন তিনি জানেন না তিনি কোন দিকে যাচ্ছেন সেই সময় তিনি কাছে দোয়া করে বলেছিলেন হে আমার রব তুমি জালিম সম্প্রদায়ের হাত থেকে আমাকে রক্ষা করো এবং এখানে মাদিয়া নেই ব্যক্তি তিনি মোসাকে বলছেন লাখ ভয় করোনা তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়ে গেছ সুতরাং এর মোসা মিশর থেকে বের হওয়ার সময় তিনি জানতেন না কোথায় যাচ্ছেন কোন দিকে গেলে তিনি নিরাপদ আশ্রয় পাবেন আল্লাহর উপর ভরসা করে তিনি পদ তুলতে শুরু করেছিলেন এবং বলেছেন আশা করা যায় আমার রব আমাকে পদ দেখাবেন এবং আল্লাহ সহ তার এই বান্দাকে ঠিক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 দ্বিতীয় বৈশিষ্ট্যটি তিনি বলেছিলেন সেটা হচ্ছে আল আমিন বা বিশ্বাসী মূসের মাধ্যমে তিনি পরিচয় পেয়েছেন এই ব্যক্তি একজন আমানি ব্যক্তি যার উপর ভরসা করা চলে সুতরাং তিনি তার পিতাকে সুপারিশ করছিলেন পিতার কাছে এই ব্যক্তিকে কাজে নিয়োগ করার জন্য আমরা উল্লেখ করতে পারি শক্তি এবং আমানতদারিতা বা বিশ্বস্ত হওয়া এই দুইটা বিষয়ের উপরে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 আবুবুরাহু তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করতেন কুরআন থেকে কুরআনে মোসল্লাহ ইসলামকে যখন শ্রমিক হিসেবে নিযুক্ত করা হয়েছিল সেখানে তার যে দুইটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছিল সেই দুইটি বৈশিষ্ট্য ছিল কবি এবং আমানা আল কবিউল আমিন শক্তিশালী এবং বিশ্বস্ত হওয়া জন্য কাজে আবুকুরদুল্লাহ পরবর্তী কা নিযুক্ত করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রবিজ্ঞানের কোন কোর্স তার দরকার না কুরআনের আয়াত ছিল তাদের জন্য যথেষ্ট তারাই ছিলেন সাহাবাহ প্রজন্ম এবং আমানা শক্তি এবং বিশ্বস্ততা মুসলিম উম্মার দায়িত্ব অর্পণ করেছিলেন মাদিয়ানের সেই বৃদ্ধ ব্যক্তির কন্যা তার পিতাকে প্রস্তাব দিলেন হুম সাল্লাহ্লামকে শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য কাজে নিয়োগ দেওয়ার জন্য কন্যার কথা শুনে বৃদ্ধ পিতা নিয়ে চিন্তা ভাবনা করলেন এবং তাকে যে বিষয়ের জন্য সুপারিশ করা হয়েছিল তিনি তার থেকে উত্তম আরেকটা দিলেন তিনি বললেন তিনি তার একজন কন্যাকে মুসালামের কাছে বিয়ে দিতে আগ্রহী বিয়ের প্রস্তাব দিলেন আল্লাহ মোহাম্মাল বলছেন সেই পিতা বললেন আমি আমার এই কন্যা দুইজনের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই এই শর্তে যে তুমি আট বছর আমার চাকরি করবে जो तुम दस बस पूरण करो तो तुम्हारे इच्छा तुम्हाराना तुम्हें कष्ट दी चाहिए आल्ला चाहान सत्कर्मशी हिसेबा लक्ष्य कर लेते पाई विय प्रस्ताव देखने संक्रांत इसलमी एक आचरण देखते जेट बर्तमान जाहिली समाज आचरण गो विस्तार लाभ करपरीत जहिली समाजे मेयर पक्ष प्रस्ताव देा टा के खराब दृष्टि देखा অতত কুরআন থেকে আমরা দেখতে পাচ্ছি মৌসা আলাহিসাল্লাম তাকে যে বিয়ের প্রস্তাব দেয়া হয়েছিল সেটা এসেছিল কন্যা পক্ষের কাছ থেকে এবং এই বিষয়ে আমাদের দেখতে পাই সাহাবাদের মধ্যে অসংখ্য ঘটনা রয়েছে যেখানে মেয়ে পক্ষের কাছ থেকেই প্রথমে বিয়ের প্রস্তাবকে প্রদান করা হয়েছে মূলত যেই সমাজে ব্যবহার করা সহজ হয়ে যায় অশ্লীলতা করা সহজ হয়ে যায় সেই সমাজে এই সমস্ত ইসলামী রীতির বিপরীতে কৃত্রিম বিধিনিষেধ তৈরি করে সমস্যা সৃষ্টি করা হয়ে থাকে দুই নম্বর বিষয়ে আমরা দেখতে পাই মৌসা আল্লাহিসাল্লামকে যখন পাত্র হিসেবে মূল্যায়ন করা হল মোসা আলা কি ছিল তিনি একজন মোসা আলাহিসাল্লামকে মূল্যায়ন করলেন তিনি তাকে মূল্যায়ন করেছেন তার সততা এবং আমানত ভিত্তিতে সম্পদের ভিত্তিতে মোসা আলাহিসাল্লাম একজন নিঃস্ব ব্যক্তি কিন্তু অন্তরের যে সম্পদ সেই সম্পদের ভিত্তিতে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 চুক্তি যে আমরা দেখতে পাই আল্লাহ রসুল্লাহ সাল্লাম তিনি জিব্রাহ্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে মসাল্লাহাম এই দুই মেয়াদের মধ্যে কোনটা কি পূরণ করেছিলেন তিনি কি আট বছর কাজ করেছিলেন নাকি দশ বছর কাজ করেছিলেন জিব্রাহিল্লাম তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে উত্তরে বলেছিলেন আতাম মাহা আফদালাহা তিনি শ্রেষ্ঠ কাজটি করেছেন সম্পূর্ণ মেয়াদ পূরণ করেছেন সুতরাং সেটা হচ্ছে দশ বছর এবং এটাকেই আমরা দেখি বলা হয়ে থাকে ইসান ওয়াঈথকান डट अथवाब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट यूट्यूब डट कम स्लैश रेईन ड्रप्स मीडिया 2